আবু সঈদ ক্ষুদ্রি রাজিয়া হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাদ ইদুল ফিতর ও ইদুল উল দিন ঈদ মাঠে যেতেন এবং সেখানে তিনি প্রথম যে কাজ শুরু করতেন তা হল সলাদ আর সলাদ শেষ করে তিনি লোকদের দিকে মুখ করে দাঁড়াতেন এবং তারা তাদের কাতারে বসে থাকতেন তিনি তাদের নাসিহাত করতেন উপদেশ দিতেন এবং নির্দেশ দান করতেন যদি তিনি কোনো সেনাদল পাঠাবার ইচ্ছা করতেন তবে তাদের আলাদা করে নিতেন অথবা যদি কোনো বিষয়ে নির্দেশ জারি করার ইচ্ছা করতেন তবে তা জারি করতেন অতপর তিনি ফিরে যেতেন আবু সাঈদ রাজিয়াল্লাহ ত বলেন লোকেরা বরাবর এ নিয়মই অনুসরণ করে আসছিল অবশেষে যখন মারওয়ান মদিনার আমির হলেন তখন ইদুল আজহা বা ইদুল উল ফিতরের উদ্দেশ্যে আমি তার সঙ্গে বের হলাম আমরা যখন ঈদ মাঠে পৌঁছালাম তখন সেখানে একটি মিম্বর দেখতে পেলাম সেটি কাসির ইবনু সালাত রজিয়াল্লাহ তাল্লাহ তৈরি করেছিলেন মারওয়ান সালাত আদায়ের পূর্বেই এর উপর আরোহণ করতে উদ্যত হলেন এবং আমি তার কাপড় টেনে ধরলাম কিন্তু তিনি কাপড় ছাড়িয়ে ক্ষুদ্বা দিলেন আমি তাকে বললাম আল্লাহর কসম তোমরা রসুলের সুন্নাত পরিবর্তন করে ফেলেছ সে বলল হে আবু সাঈদ তোমরা যা জানতে তা গত হয়ে গেছে আমি বললাম আল্লাহর কসম আমি যা জানি তা তার চেয়ে ভালো যা আমি জানি না সে তখন বলল লোকজন সালাতের পর আমাদের জন্য বসে থাকে না তাই ওটা সালাতের আগেই করেছি